গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল এরা এদের টাকা পয়সা খরচ করে আমরা দেখি যারা স্ব তারা খালি টাকা নে আমাদের আমরা যাদেরকে স্ব ব্যাখ্যা দি তাদের হলো শুধু দাও আমাদেরকে গরু দাও ছাগল দাও তারপরে বিভিন্ন টাকা পয়সা বস্তা বস্তায় খালি দাও টাকার বস্তা পরে যে দেখছেন ফেসবুকে দেখবেন যে বস্থায় বস্তায় টাকা ঢুকাইতেছে বস্তার মধ্যে টাকা ঢুকে ঢুকে বস্তা সেলাই করতেছে বস্তার মধ্যে দাম যেরকম ঢুকায় সেলাই করে ওরকম দরবারে টাকা ঢুকে ঢুকে সেলাই করতেছে যারা স্বিনা তারা আল্লাহর আল্লাহ এখন ওই স্ব দেখেন আবার বলে যে মানুষ তো আমাদেরকে দিতেছে আমরা তো আবার আল্লাহর রাস্তায় খরচ করতেছি তা আরেকজনের টাকা তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে তোমার কে বলছে তোমার নিজের টাকা খরচ করে না এটা তো মানুষের টাকা মানুষের টাকা মানুষ খরচ করবে তোমার মাধ্যমে বিক্ষুখদের জন্য ওয়াফের কাব গোলাম মুক্তির জন্য বন্দি মুক্তির জন্য এখানে আল্লাপা কয়েকটা খাতার কথা বলছেন এই খাতগুলোতে যারা টাকা খরচ করে তাহলে টাকা খরচ করতে হবে আল্লাহর মহব্বতে টাকা খরচের আলার খুব টাকা খরচ করলেন কিন্তু আল্লাহর মহব্বত নেই ওই টাকা খরচও কোনো কাজ হবে না কল্যাণ নেই কারণ টাকা খরচের পিছনে যদি মতলব আরেকটা থাকে উদ্দেশ্য যদি পিছনে আরেকটা থাকে তাহলে সেটা কল্যাণ নাই কল্লান পাইতে হলে এই খরচটা হইতে হবে আল্লাহ বিহি আল্লাহ আর সেটা মা বাবা ভাই বোন যত আত্মীয় স্বজন আছে সব করবা দেখা যায় আমরা মা বাবারে না খাওয়াই অনেকে ফির সাহেব নিয়ে যায় এরকম এরকম শয়তান মানুষও আছে এরা ইস যারা নিজের মা বাবার জন্য আঙ্গুর নিয়ে যায় মা বাবা আগে মা বাবার দিতে হবে মা বাবাকে খাওয়াইতে হবে এই জন্য আল্লাহাকে এক নম্বরে বলছেন জাবিল করবা করবা যারা নিকটাত্মীয় যারা মা বাবা ভাই বোন তারপরে আরো যারা এদেরকে কিন্তু বড় ব্যবসা এখন এটিএম ব্যবসা। যে আপনি এটিম দশটা লোই এক জায়গায় বসে যাবেন নাম দিয়ে রাখবেন এটা এটিমখানা বাস এবার এটিমখানা নাম দিয়ে টাকা পয়সা সদা যা আছে সব নিলেন আর খাইলেন যে একটা ভালো ব্যবস্থাপনা হয়ে গেল ব্যবসা এটিমের জন্য গরু ছাগল দিয়ে যায় হুজুরে মুসাফিরের জন্য মুসাফিরের জন্য এখন খরচ বন্ধ হয়ে গেছে এখন রাস্তাঘাটে মুসাফিরের কোন সেবা পাওয়া যায় না এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এক সময় সরাইখানা থাকতো এবং আমরা দেখতাম ছোটবেলায় দেখছি যে বাড়ির মধ্যে প্রত্যেক বাড়ির রাস্তার ওই একজন মানুষ মাগরীবের সময় সময় তো দৌড়ায় আসি এখানে নামাজ পড়তে এবং যদি কেউ এরকম নামাজ পড়তে চাইতো তাহলে সাথে সাথে তাকে অজুর পানি আনি দিত তারপরে সব ব্যবস্থাপনা করে দিত যে এখানে নামাজ পড়েন তারপরে কিছু পানির ব্যবস্থাপনা থাকতো, আগে এরকম খাবার পানি রেখে দিত ইডানিং এখন এগুলো কমে গেছে বিভিন্ন ব্যবস্থাপনা করা বড় ব্যবসা এতে মেরেছে আরো বড় ব্যবসা এখন নাকি একজনে দশটা বিশটা নিয়ে ব্যবসা করে সকালবেলা গাড়িতে করে দিয়ে যায় আবার দুপুরে যে খাওয়াই যে খাওয়াই তিন বেলা খাবার দিবে যা ইনকাম করে সব তারা নিয়ে যায় ব্যবসা ঢাকা শহরে আসলে কারা বিক্ষুক এটা তো সিনা মুশকিল দেখা যায় অনেক অনেকে ভিক্ষার নামে বড় বড় ব্যবসা এখানে এই যে বিশ্বরোড থেকে একজন উঠে সব সময়। উঠে বলে যে এখানে একটা পাগলি মারা গেছে সবাই টাকা দেন প্রতিদিনে পাগলী মারা যায় কয়দিন আগে আমি দেখি টঙ্গি বাজার টঙ্গি বাজার উঠি বলতেছে পাগলি মারা গেছে আমি এই পাগলি ওই দিন মারা গেছে আজকে টঙ্গি বাজার মারা গেছে তখন সে বুঝতে পারছে তাড়াতাড়ি নেমে গেছে এবং মানুষ ফাগলী মারা গেছে বলে মানুষের কাছে ভিক্ষা করে বন্দি মুক্তি এখানে গোলাম হইতে পারে আবার ধরেন একজন নিরপরাধ মানুষ কোন কারণে জেল খাটতেছে তাকে মুক্তি করার জন্য যদি অর্থের প্রয়োজন হয় তাকে সহযোগিতা করার জন্য